আসসালামু আলাইকুম আলহামক আলহামদুলিল্লাহ ওসলাত দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুসুনজামা আহসুজাম আকিদার বর্ণনা যা বাংলা ভাষায় ইমাম তহাবির আকিদা নামে বিখ্যাত এই গ্রন্থটির এক পর্যায়ে আমাদের ইমাম বলছিলেন আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহামকে বান্দা তার বান্দাকে বান্ধা হিসেবে পছন্দ করেছেন এবং তাকে নবী হিসেবে সন্তুষ্ট হয়েছেন প্রেরণ করে আমরা এই ভাষ্যটির ব্যাখ্যায় আলোচনা করছিলাম যে রসালামের কি কি নিদর্শন ছিল আমরা বিস্তারিত আলোচনা করেছি আমরা বলেছিলাম যে রসুল্লাহ আসালামের নিদর্শনের মধ্যে বড় নিদর্শন হচ্ছে অনেক রয়েছে তার মধ্যে কিছু নিদর্শন সাত আমরা ভাগে ভাগ করেছিলাম যে প্রথম হচ্ছে এটা যে তাকে পূর্ববর্তী কিতাব সময় তার আলোচনা হয়েছে দ্বিতীয়ত যে তার সম্পর্কে তার সময় সাময়িক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছিল তা তার নবের পূর্ববাস হিসাবে আমরা ধরে নিতে পারি তৃতীয়ত আমরা বলেছিলাম তিনি গায়বী সংবাদ দিয়েছেন যেগুলো আগে ঘটেছে তার সমসময় সমসাময়িক সময় ঘটেছে এবং পরবর্তী সময় ঘটবে সেগুলি সংবাদ তিনি দিয়েছেন এই সংবাদগুলো প্রমাণ করে তিনি অভিভাবকরা তুলছেন তা যথাযথভাবে পরবর্তীতে প্রমাণিত হয়েছে যেটা যেটা তিনি বলেছেন সেভাবে সেটা সেভাবেই সংঘটিত হয়েছে চতুর্থ তো আমরা বলেছিলাম যে তার হাত দিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে কর্মকাণ্ডে তার বোঝা গেল যে একই ধরনের কাজ তিনি করেছেন যা প্রমাণ করে তিনি অভিমরা শুনছিলেন সপ্তমত আমরা বলছি যেমন নবুতের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআনে করিম কোরআনে করিমস্লামের নবতের প্রমাণ তার দুইটি জিনিস আগে আগে উল্লেখ করেছিলাম এক নম্বর হচ্ছে যে যে কোরআনে কারিম এই এমন একজন ব্যক্তির ব্যক্তি কোরআনে কারিম হচ্ছে অত্যন্ত বাণী এই বাণীটি এমন এক ব্যক্তির উপর নাজিল হয়েছিল যেই ব্যক্তি কখনও কোনো ক্লাসে পড়ালেখা করেননি এবং কোনো ক্লাসিক্যাল পড়া তার ছিল না প্রাতিষ্ঠানিক পড়ালেখা তার ছিল না কখনো তিনি লিখতেও জানতেন না পড়তেও জানত অত সত্ত্বে কাছে যে কিতাব নাজিল হয়েছে সারা দুনিয়ার মানুষ পড়ে তার থেকে এখনও জ্ঞানের ভান্ডার বের করছে এর অর্থ হচ্ছে তা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং তিনি যিনি এই কিতাব ধারণ বহন করেছেন তিনি কাছে নাজিল হয়েছে তিনি আল্লাহর প্রেরিত ছিলেন আমরা দ্বিতীয় দ্বিতীয় যে প্রমাণটি উল্লেখ করেছি আমরা যে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজিল কিত এবং কোরআনে করিমের মাধ্যমেই আমরা রসুল রসুল্লা সাল্লাতম রিসালকে প্রমাণ করছিলাম সেই প্রমাণটি হচ্ছে যে কোরআনে করিম আল্লাহ তালা কোরআনে করিম দিয়ে চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিলেন যে এরকম কেউ কিছু কোনোদিন আনতে পারবে না কোরআনে করিম এরকম কোনো কিছু আনতে পারবে না আল্লাহ তালা চ্যালেঞ্জ করেছেন কখনো তিনি চ্যালেঞ্জ করেছেন যে সুরা যে এর একটি সুরা নিয়ে আস বলেছেন যে দশটি সুরা কখনো বলেছেন যে পুরো কোরআনের মতো নিয়ে আসো তাহলে কোরআনে করিমের এই যে পুরো জিন এবং ইন্স সবাইকে বলেছেন মানুষ জিন ইন্স আরব আজম সবার জন্য তিনি চ্যালেঞ্জ সুড়ে দিয়েছিলেন যে এরকম কোন কিছু আনতে পারবে না তৃতীয় যে দলিল আমরা বলছিলাম তৃতীয় হচ্ছে যে যে আল্লাহ তালার পক্ষ থেকে আসছে এবং কোরআন করিম যিনি ধারক বাহক যিনি অর্থাৎ কোরআন করিম যার নাজির তিনি আল্লাহ রাসুল ছিলেন তার প্রমাণ হচ্ছে যে এই কোরআনে করিমে এমন কিছু মর্যাদা আসছে এমন কিছু জিনিস আসছে উজুবুল এজাজ এমন কিছু মর্যাদার বিভিন্ন প্রকার আসছে যেগুলি আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে এই কোরআনের ধারক বাহক যিনি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহাম যিনি যার কাছে কোরআন নাজিল আল্লাহ প্রহৃত নবীরা তো তোর মধ্যে প্রথমে আমরা বলছিলাম যে প্রথম প্রমাণ হচ্ছে এটা যে সুল্লাহ আসালাম এই কোরআন যে মরিজা এবং বিভিন্ন রকম মরিজা আসার প্রথম প্রমাণ হচ্ছে শব্দগত মরিজা কোরআনের করিমের এত সুন্দর শব্দ চয়ন এত সুন্দর শব্দ ব্যবহার এবং সুন্দর মিল শব্দের মধ্যে সামঞ্জস্যপূর্ণ শব্দ বাক্য ব্যবহার এটা আর কোনোদিন কেউ কোনোদিন করতে পারেনি সেরকম প্রমাণ আমরা গত পর্বে উল্লেখ করেছি আলোচনা করেছি তার আগে পিছিয়ে আমরা বিভিন্ন আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো যে শুধু শব্দ নয় অর্থগত পূর্ণতা এবং তার বিভিন্নতা ভিন্নতা অর্থে একই শব্দের ভিতরে বিভিন্ন অর্থ থাকা এবং সৌন্দর্য থাকা এবং এর একটা মাসালা হুকুম আহকাম বের করা এবং একটি মাসালা থেকে এক একটি আয়াত থেকে হাজার হাজার মাসালা বের করা এই যে পদ্ধতি এই পদ্ধতি অন্য কোনো ভাষায় কোথাও কেউ দেখাতে পারবে না আর এই ভাষায় নাজিল হওয়ার কারণে মোহাম্মদ সাল্লাহমাসের নাজিল হয়েছে তিনি এত কিছু জানতেন না আল্লাহ তালা তাকে সেটা শিখিয়েছেন আল্লাহ আকাম আয়ালাম তখন তাই আয়লাম আল্লাহ বলছেন যে আপনাকে জানিয়েছে আপনি জানতেন না সুতরাং বোঝা গেল যে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজিল এবং যিনি যার কাছে নাজিল হয়েছে তিনি একজন তিনি হচ্ছেন নাবি এবং রাসুল তিনি হচ্ছেন রাসুল এবং নাবি রহমতুল্লা বলেন কোরআনে করিম এটা যে মর্যাদা এটা শুধু তার বাগ্মিতার কারণে নয় অথবা তার অলঙ্কারিকতার কারণে নয় অথবা তার শব্দ এবং পদ্ধতির বুনন পদ্ধতির কারণে নয় অথবা এটা নয় যে কোরানে করিমে গাইবে সংবাদ দেয়া হয়েছে এবং তা যথার্থভাবে দেওয়া হয়েছে যথার্থ হয়েছে বলে প্রমাণিত হয়েছে বরং বালুয়া আয় তুম্বাই তুমরি মত বরং সেটা একটি সুস্পষ্ট নিদর্শন তা বিভিন্নভাবে সেটা প্রমাণ করা যায় শব্দগতভাবে প্রমাণ করা যায় বাক্য বিন্যাসগতভাবে প্রমাণ করা যায় ভাবে প্রমাণ করা যায় শব্দ এবং অর্থের উপর একটি শব্দ কীভাবে তার কয়টা অর্থ দিচ্ছে এবং কয়টা অর্থ কত রকমের সৌন্দর্য বহন করছে এটাও সেটা প্রমাণ করা যায় অনুরূপভাবে আরও আসছে জিনিস হচ্ছে যে আল্লাহ তারা নাম এবং গুণের ব্যাপারে কোরআনে করিমে যা বলা হয়েছে যে সমস্ত আয়াত আসছে সেগুলো মূলত এবং ফেরেস কথার উপরে বেশ তাদের আলোচনার পর যা আসছে সেইগুলি সবই প্রমাণ করে যে কোরআনে করিম অবশ্যই মরজেজ এবং এর মতো কোনো দিন কেউ কোনো কিছু নিয়ে আসতে পারবে না এবং আয়ের সাথে আরও সংযুক্ত হবে যে কোরআনে কারিমে আখের সম্পর্কে যা যা বর্ণিত হয়েছে সেগুলিও কোরআনে কারিমের মর্যাদা এরকম কেউ কিছু আনতে পারবে না অনুরূপভাবে কোরআনে কারিমে যে সমস্ত ইয়কিনী বিশ্বাসগত এবং আকলি যে সমস্ত কেয়াস এবং প্রমাণ পেশ করা হয়েছে কোরআন একিম বিভিন্নভাবে কখনো তাহিদের উপর কেয়াস বিভিন্ন আকলি দলিল নেওয়া হয়েছে কখনো আকেরার তরফের আকলি দলিল নেওয়া হয়েছে কখনো নবী রাসুল তরফের আকলি দলিল নেওয়া হয়েছে এবং এই যে আকলি এবং নকলি দলিল কোরআন একিম আকলি এবং আকলি এবং এক দলিল বিবেক বিবে বিবেক বিবেক প্রসূত প্রমাণ এবং বিশ্বাস প্রসূত প্রমাণ সবই নিয়ে আসা হয়েছে এ সবই প্রমাণ করে যে কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নাজিরকিত নাজিলকৃত কিতাব এবং সেটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে এই জাতীয় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে কোরআনে করিম যিনি নিয়ে এসেছেন তিনি এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে শব্দগত অর্থগত বাক্যগত বিন্যাসগত এবং তার শব্দ বিভিন্ন রকমের বিভিন্ন রকমের ভবিষ্যতে আলোচনা বিষয়গত এবং আখেরাত বিষয়গত এবং কেয়াস এবং সমস্ত জেস তিনি কোরআনে কারিমে আসছে গুলিগত আলোচনা এই সব প্রমাণ করে যে কোরআনে কারিম মরজেস এবং যিনি এটা নিয়ে এসছেন তিনি আল্লাহ রাসুল এবং নবী ছিলেন এর কোরআন করিম এর সাথে সাথে সাথে আমরা দেখতে পাই যে মানুষের কথার ভিতরে কিন্তু কখনো এই কোরআনে কারিমের কোন কথার সাথে মিল পাওয়া যায় না মানুষ যতই চেষ্টা করুক না কেন যে কোনো মানুষ যখন দুইটাকে মিলাবে তখন বুঝতে পারবে যে এটা আল্লাহর বাণী এটা মানুষের বাণী ঠিক মুসাইলামা কাদ্দাব যখন তার শপথ করে বলছি এটা শুনে বেদুইনও বলছিল যে আমি শপথ করে বলছি যে তোমার এই কথা আল্লাহর পক্ষ থেকে আসে নাই বরং তুমি নিজে বানিয়ে বলছো অর্থাৎ বেদুইন বুঝতে পারতো যে এটা এর মধ্যে গুরু গম্ভীরতা এর মধ্যে কোনো অর্থপূর্ণ কথা নেই এর মধ্যে কোনো সে সামঞ্জস্য নেই এর মধ্যে কোনো মিল নেই এই জাতীয় কথাগুলি মানুষ বানাতে পারে কিন্তু কোরআনে কারিমের অর্থগত যে মিল তা অত্যন্ত ব্যাপক ছিল এবং অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল এবং এখনও আছে থাকবে এটা প্রমাণ করে যে যিনি এ কিতাব নিয়ে এসেছেন তিনি আর কেউ নন তিনি আল্লাহ তালা রাসুল এবং তার নবী রাসুল এবং নবী আল্লাহ তালা তাকে নবী এবং রাসুল সে প্রমাণ করেছেন এবং এই কোরআনের এই দিকটাও রাসুল উল্লা সাল্লাহ আসলামের নবুয়ত এবং রিসালতকে সাব্যস্ত করছে কোরআনে করিমের তৃতীয় যে দিকটি দ্বারা কোরআনে করিমকে মরজে সাব্যস্ত করা হয়েছে এবং এটা এটা প্রমাণ করছে যে কোরআনে কারিম আল্লাহ তালার পক্ষ থেকে তার নবীর কাছে নাজিল করা হয়েছে এবং যার কাছে নাজিল করা হয়েছে তিনি নবী এবং রাসুল তা হচ্ছে কোরআনে কারিমকে আল্লাহ তালা হ্যাফজোর দায়িত্ব নিয়েছেন হ্যাফজোর দায়িত্ব নিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত সেটাকে আল্লাহ তালা হ্যাফজো রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছেন এবং যুগে যোগে সেটার এমন কিছু প্রকাশ হবে যা অন্য কোন সময় আগে প্রকাশ পায়নি আল্লাহ আল্লাহ এবং আল্লাহ তালার নবী এবং রাসুল তাকে দেয় তিনি আল্লাহ নবী এবং রাসুল কোরআন করিম আল্লাহ তালা সেজন্য ঘোষণা করে বলছেন সানুরি মায়া তিনা ফিলাফা কিওয়া ফিয়ান ফুসহিম হাত তা ইয় হক ও ছিলেই আমি দেখাবো প্রান্ত দেশে পৃথিবীর প্রান্ত দেশে এবং নিজেদের মধ্যে তাদের নিজেদের মধ্যে এমন কিছু নিদর্শন যা স্পষ্ট করবে যে কোরআন হক এই কোরআন যে হক এটা স্পষ্ট করে দিবে মানুষের কাছে এমন কিছু নিদর্শন আমি দেখাব আলহামদুলিল্লাহ আজও কোরআন নিয়ে গবেষণা হচ্ছে কেউ কেউ এজাজুল কোরআন বই লিখেছেন ইম বাকিল্লানি বই লিখেছেন পরবর্তীরা অন্য বই লিখেছেন ইমাম বাকিল্লানি কত লিখেছেন এখনও লিখছেন এজাজুল কোরআন ওপরে বিভিন্ন রকমের सेमिनारिम्पूजियम शेष होना करते हैं जहाँ मानुषेटा कुरने करीम बहुत आगे कुरान करीम हेबज था संरक्षित थावर अंश बद ना जावा सब प्रमाण कर करीम आल्ला पक्ष नाजिलकृत कितबर को विकल्प नहीं कितब जार नाजिल हो তিনি নবী এবং রাসুল ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিসাল্লাম ইমাব ইবাইম ইব্রাকিম রহমতুল্লাহ আলী বলেন যে এক যুগের সাথে সম্পৃক্ত হয়নি যোগে যোগের সাথে সম্পৃক্ত হয়েছে হেফাজতের টি আল্লাহ তালা তার এই কোরআনকে নাজিল করেছেন এবং সেটাকে হেফাজতের দায়িত্বে দিয়েছেন অনুরূপভাবে কোরআনে করিমের যে নিদর্শনগুলি আসছে সেগুলো এক নয় যোগে যোগে আসছে যোগে যোগে আসছে ইব্রতাইম রহমতুল্লাহ আলী বলেন أخبر أنه سيوري الناس في أنفسهم وفي العفاق من الآيات العيانية المشهورة المعقولة ما يبين أن الآيات القرآنية مسموعة مطلوع حق يبنى تأمير رحمة الله لكي قال الله تعالى إذا كنت تقول هذه آياتي قشناك بشأن سنوريم آياتنا في العفاق وفي أنفسهم حتى يتمينه الحق سورة فسورة تبتبن نمبر آيات الله تعالى بلتشن الله تعالى بلتشن أنه تنين أوشوي دیکھا بي تدين نجيدر مدين أمو پرانتو دشت بي تي برانتو دشت তাদের বিবেক গ্রাহ্য হবে এবং তারা তখন বুঝতে বুঝতে জানবে ভালো করে বুঝতে পারবে তাদের কাছে যে কোরআন তা শোনান হচ্ছে এ কোরআন হক এতে কোনো না কিছু নেই এবং এ কোরআনের আকল এবং বিবেক একসাথ হয়ে বিবেক এবং শোনা শ্রুতি এক হয়ে গেছে যে এখানে বিবেক কোরআন যা বলছে বিবেক তাই বলছে এর বিপরীত বলছে না এবং যা চোখে দেখা যাচ্ছে কোরআন তাই বলছে এর বিপরীত বলছে না এবং যা মানুষ দেখতে পাচ্ছে তাইশ কোরআন সংবাদ দিয়েছে এর আগে এবং কোরআনে করিম রাসুল্লাহ সাল্লাম নাজিল হয়েছে এবং কোরআনে করিম যার ফোন হয়েছে তিনি সত্য তিনি সত্য নবী এবং রাসুল ছিলেন সেটাই প্রমাণ করবে সব ধরনের মৌলিক নিদর্শন আমরা আলোচনা করেছি যেগুলি প্রমাণ করে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহর পক্ষ থেকে নবী এবং প্রেরিত নবী এবং রাসুল ছিলেন এখন আমরা আলোচনা করব যে আরো কিছু নিদর্শন রয়েছে মূলত আমাদের নবীর নবত এবং রিসালতকে প্রমাণ করে যেগুলো কোনো কোনো ধাঁসে আমরা ফেলিনি কোনো আলোচনার ভিতরে প্রবেশ করায়নি সেগুলো আমরা কিছু আলোচনা করতে চাই তার প্রথম হচ্ছে যে সুন্দর পরিণাম সুন্দর আল্লাহ তাল আগে বলেছেন যে সুন্দর পরিণাম সাধারণত নবিরাসুলদেরই হয় খারাপ পরিণতি হয় মিথ্যাবাদীদের মুসাইলামা কাদ্দ নবের দাবি করেছে মিথ্যাবাদী ছিল তার খারাপ পরিণতি হয়েছে অনুরূপভাবে যারা এই যুগে যুগে মিথ্যাবাদী মিথ্যা নবোধের দাবি করেছে তারা তাদের পরিণাম খারাপ ছিল যারাই মিথ্যা নবোধের দাবি নয় মিথ্যাবাদী হয়ে বিভিন্ন রকমের ভিলকি দেখিয়েছে বিভিন্ন রকমের মানুষকে অপারোগ করে দেওয়ার মতো অলৌকিক কিছু দেখিয়েছে তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের সেই মিথ্যা সে আল্লাহ তালা জুনিয়ার বুকেই তাদেরকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করে দেখিয়েছেন এই জন্য কোনো জাদুকরকে কেউ কোনোদিন নবী বলে না অনুরূপভাবে কোনো গণক কেউ কেউ কোনোদিন ভালো বলে না কোনো যারা ভবিষ্যৎ বক্তা আছে তাদেরকে শুধু ভবিষ্যৎ বক্তাই বলে তাদের কাছ থেকে কোনো কিছু মানুষ আশা করে না তাদের কাছে কিছু পাওয়া যায় না দিনের কোনো সলিউশন তাদের কাছে ছিল না এই তাদের থেকে এই নবীদের পরিণাম ভিন্ন ছিল এই জন্য আমরা অষ্টম যে প্রমাণটি উল্লেখ করবো তা হচ্ছে সাধারণ প্রমাণ সেটা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামের পরিণাম প্রমাণ করে তিনি আসলেই নবীমুলে চালাচ্ছিলেন তার পরিণাম অত্যন্ত সুন্দর হয়েছিল তার সময় আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন বলে আলা ঘোষণা করে দিয়েছেন আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে গ্রহণ করে আমি সন্তোষ প্রকাশ করলাম তাহলে যিনি সুন্দর পরিণাম নিয়ে এসেছেন তিনি পুনরপরিণাম যিনি তার পুনর পরিণামের পরিণাম অধিকারী হয়েছেন তিনি আর কেউ হবে না তিনি হচ্ছেন নাবি এবং রাসুল তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লা আলিয়াল্লাম তার পরিণাম সুন্দর হয়েছিল কোরআনে করিম আল্লাহ তালা বলছেন তিল কেমিন এ তো আর কিছু নয় এ তো আর কিছু নয় গাইবি সংবাদ যা আপনার কাছে আমরা ওই প্রেরণ করছি আপনি আগে কিছুই কিছু জানতেন না আপনিও জানতেন না আপনার জাতীয় জানত না আপনার আগে এগুলি সংগঠিত হয়ে গেছে তারাও জানত নাত্তাকিনের পক্ষেই যায় দুনিয়ার বুকে অনেকেই বিভিন্নভাবে নির্যাতিত হয় কিন্তু শেষ পর্যন্ত তাদের পক্ষেই যদি লেখার হয় তাদের পক্ষেই মানুষ থাকে তাদের গুণ গানই মানুষ করে নবীর আসুলদের গুণ গান যোগাযোগ করা হয়েছে মোহাম্মদ সাল্লা তার উপর বিভিন্ন রকমের অত্যাচার অনাচার হয়েছে কিন্তু পরিণামের দিক থেকে তার পরিণাম সবচেয়ে সুন্দর ছিল এবং সবচেয়ে সঠিক ছিল এবং তার সময়ই আলহামদুলিল্লাহ পরিণামের দিকটি উত্তম হওয়ার কারণে আরব উপদ্বীপে ইসলাম প্রসার লাভ করেছিল এবং রসুল্লাহ আসলাম ঘোষণা করেছিলেন আরব উপদ্বীপ থেকে তোমরা ইহুদ্দিন বের করে দাও অমরাদ বের করে দিয়েছেন এবং রসুল্লাহসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই দিন আল্লাহ তালা প্রত্যেকটি জায়গায় পৌঁছাবেন যেখানে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছাবেন সেটা পাকা ঘর হোক আর কাঁচা ঘর হোক সেখানে আল্লাহ তালা দিন পৌঁছাবেন ঠিক আল্লাহ তালা সেই দিনকে পৌঁছে দিন প্রত্যেক জায়গায় পৌঁছে দিয়েছেন এই আমরা দেখতে পাই যে হেরাকলা হেরাকলিয়াসের সে হাদিসের মধ্যে আসছে তিনি বলেছেন যেখানে বলা হয়েছিল যেখানে অবসিফান বলছিলেন যে যুদ্ধের মধ্যে আমরা কখনো ভালো হই তারা কখনো ভালো হয় আমরা কখনও ভালো করি আল্হারবু সিজা আলম্বাইনার তখন হেরাকলিস বলেছিলেন যে নবীদের কখনও পরীক্ষা করা হয় তবে পরিণামের দিক থেকে নবীরাই শেষ পরিণাম তাদের পক্ষেই যায় ঠিক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম তিনি ওহোদের যুদ্ধে তাকে কষ্ট দেওয়া হয়েছে খন্দক যুদ্ধে তিনি কষ্ট পেয়েছেন বদরযুদ্ধ তিনি কষ্ট পেয়েছেন কিন্তু সবসেয়ে পরিণাম তার পক্ষেই গেছে পক্ষেই চলে গেছে সবাই ইসলাম গ্রহণ করেছে পরবর্তীতে এবং তিনি হরিণি যুদ্ধে কষ্ট করেছেন এরকম কষ্ট তাদের হয়েছিল কিন্তু পরিণাম ফল কিন্তু আমরা ভেবে দেখল দেখব যে রসুল্লাহ সাল্লাহামের তার তার তার ভান্ডারে জমা হয়েছে এবং তার অ্যাকাউন্টে সেটা জমা হয়েছে অন্য কারো অ্যাকাউন্টে ছিল না এই জন্য সুন্দর পরিণাম সুপরিণামের কারণে সুপরিণামের দ্বারা বোঝা যাবে যে একজন নবী সত্য একজন নবী আর মিথ্যাবাদীর পরিণাম কখনও ভালো হয় না মিথ্যাবাদীর কখনো পরিণাম কখনো ভালো হয় না এই জন্য নবীদের तारा दुनिया तो तो कोखोने कोखोने ता दुनिया कखो कफल हननी कर् मृत्यू पर मानूष तक भलोभ स्मरण करबी मोहम्मद सोल्ला नबीर प्रमाण हे जाते हैं जावाद दिए से यथास्थे एवं तरह जो बाणी जेखने प्रसार करार कथा से प्रसारित हो बाणी दुनिया बुके प्रसार लाभ करे ये ये परिणाम फल नबीर हाथे चले ग तरह नबी से मानुष যার কিছু নেই কোনো প্রমাণ কোনো হাতে কোনো কিছুই নেই এরকম একজন মানুষ বের হয়ে তার কম থেকে বের হয়ে নবের দাবি করলেন এবং নবতের প্রমাণ প্রতিষ্ঠা করলেন তারপর দুনিয়া থেকে চলে গেলেন এবং তাকে বিভিন্ন রকম কষ্ট দেওয়া হলো তাকে তারপরেও কিন্তু তাকে কেউ খারাপ বলছে না তাকে শুধু ভালোই বলা হয় এর অর্থ হচ্ছে তিনি অবশ্যই নবী এবং রাসুল ছিলেন কোরআন কারিমে আল্লাহ তালা বলছেন হুয়েল আলসাল রাসুল হুদাউদ্দিন হককে লিওর দিন কুল্লিউ পছন্দ করলেও আল্লাহ তালা তার নবীকে এই জন্য পাঠিয়েছেন হেদায়ত এবং দিন হক দিয়ে যাতে অন্যান্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে সমস্ত দিনের উপরে সেটাকে সম্পূর্ণ করতে পারেন এই পরিণাম ফল ভালো হওয়াও প্রমাণ করে যে নবী মোহাম্মদ সাল্লা সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসুল ছিলেন ইনশাল্লাহ আমরা আরও কিছু রসোল্লা নবুতের উপর আরও কিছু প্রমাণ এবং দলিল আগামী কোনো পরে পেশ করব তখন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আপনার দান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি